জনতা তেহ মিন বাত নে ও মিন বাত নে খারে জোহা প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আল্হাল আমরা কি আমল করলে জান্নাত পেতে পারি বিভিন্ন অংশে আমরা জান্নাতের বিস্তারিত বিবরণ অবগত সম্মানিত পৃষ্টিভির দর্শক মণ্ডলী আমরা বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে বক্তাদের মাধ্যমে জানি যে জান্নাত একটা ভোগ বিলাসের জায়গা জাননাতে রয়েছে মানুষের জন্য সুখ শান্তি তা আমরা এই জান্নাত কী করলে পেতে পারি এর একটা কী পদঘাট রয়েছে এ ব্যাপারে একটা সংক্ষিপ্তিহার তাদের জন্য জান্নাত রয়েছে যার নিচে ঝর্না ধারা চালু রয়েছে জান্নতে ধারা চালু আছে জান্নাতুল ফেরদৌস থেকে ঝর্ণাগুলি চালু আছে তা আমরা এই জান্নাত কি করে পেতে পারি আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ বলেন আমি জান্নাত করেছি আমার বান্দাদের জন্য যারা যারা যারা তাদের জন্য আমি জান্নাত রেডি করেছি এমন জান্নাত যা চোখ কোনোদিন দেখেনি কান কোনোদিন দিন শোনেনি অন্তর কোনো দিন পরিকল্পনা করেনি সলেহ কিভাবে হওয়া যায় তাহলে জান্নাত পাওয়া যাবে আল্লাহ আল্লাহতালা বলেন নিমজ্জিতা হাত তবে যারা ইমান এনেছে শতামল করেছে তাহলে জান্নাত পাওয়া যাবে আল্লাহ তো বলছেন আমি সৎ আমল করে যারা তাদের জন্য জান্নাত রেডি করেছি তাহলে আগে ইমান আনতে হবে তারপরে সত আমল করতে হবে শুধু সত আমল নয় আর কাজ আছে ওয়াতা মানুষকে পরস্পরে হকের উপদেশ দিতে হবে আর পরস্পরে হকের উপদেশ দিলেই একটা সমস্যা নেমে আসবে একজন এক কথা বলবে আরেকজন আর কথা বলবে একটা সামাজিক সমস্যা নেমে আসবে এই জন্য আল্লাহতালা বলছেন যে ওয়াত পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে যে ব্যক্তি ইমান আনলো সতাম করলো পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল পরস্পরকে হকের উপদেশ দিল এই চারটে কাজ যে করলো সে ক্ষতিগ্রস্ত নয় তার জন্য জান্নাত সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখান থেকে বুঝতে পারছি যে জান্নাত কার জন্য যারা চারটা কাজ করে তার জন্য জান্নাত এক ইমান আনতে হবে দুই শতামল করতে হবে তিন পরস্পরে হকের উপদেশ দিতে হবে চার পরস্পরে ধৈর্যের উপদেশ দিতে হবে তাহলে জান্নাত পাওয়া যাবে এখন আমাদের একটু জানার থাকছে যে পরস্পরের শতামল কি আমরা সতামলের বিনিময়ে জান্নাত পাবো সেই সতামল কি তা আমরা দুই একটা সত আমল অবগত হই যার বিনিময়ে আমরা জান্নাতের আশা করতে পারি আমি জান্নাত পাবো এরকম একটা আমলের কথা বলেন আমাকে তো রাসুল সাল আলাইহালাম বলেন ওমামা আলাইহাম ওমামা তুমি জগতে শ্যামের তুলনায় কোন জগতে পরের বাক্যে বললেন ও তুমি শ্যাম পালন করোহাম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই সলাৎ আদায় করলে আল্লাহকে বেশি ডাকা যায় এ কথা ঠিক সলাৎ আদায় করলে আল্লাহকে বেশি ডাকা যায় তবে শ্যাম পালন করলে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোনো কাজ দিয়ে তত সন্তুষ্ট করা যায় না এ হাদিসে বোঝা যাচ্ছে যে জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে শ্যাম নফল শ্যাম আমরা যদি নফল শ্যাম পালন করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো যে জান্নতে আটটি দরজা রয়েছেন জান্নাল জান্নাতের আটটি দরজা রয়েছে মিনহা বাবু তার একটি দরজার নাম হচ্ছে রায়ান রায়ণ মানে বিনিময়ে আমরা জান্নাত পাবো শ্যাম পালন করলে আমরা জান্নাত পাবো আর একটা সুবিধার দিক আছে রাসুল সাল্লাহ আলী বলেছেন যে শ্যাম বিচারের মাঠে শ্যাম পালনকারীর পক্ষে হয়ে কথা বলবে বলবে প্রতিপালক তামা এই লোকটাকে আমি প্রবৃত্তি থেকে আটকে রেখেছি রেখেছি। আর খাদ্য থেকে আটকে রেখেছি তুমি আমার একটু কথা শোনো একে তুমি জান্নাতে দাও আল্লাহ রসুল বলছেন যে তার সুপারিশ কবুল করা হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা শ্যাম পালন করে জান্নাত লাভ করতে পারবো ইনশাল शैम पालन कर लेना पाब इन आबोहन सलिमी हे अल्लाह तुम्हाल तुम्हें छाड़ा मबुद नहीं खालता तुम्हें सृष्टि कर ও আনা আবদোকা আমি তোমার দাস ও সাথে একটা অঙ্গীকার চেষ্টা করব ও আবু এলাকা আবু এলাকা বেনেকা আলাইয়া আর তুমি আমার উপরে যত অনুগ্রহ করেছ সব অনুগ্রহকে আমি স্বীকার করছি অবুবেদম্বী না। এই কাজ কারোর পক্ষে সম্ভব নেই এই কাজ কারোর পক্ষে সম্ভব নয় সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি আসাল্লাম এই পর্যন্ত বলার পরে বলছেন কেউ যদি এই দুয়াটি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে কেউ যদি সন্ধ্যায় বলে সকাল পর্যন্ত সময়ে মারা গেলে জান্নাতে যাবে বোখারি মুসলিমের হাদিস বোখারি মুসলিমের হাদিস মানে সন্ধ্যের কোনো অবকাশ নেই সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে বলছিলাম এই ভোগ বিলাসের জায়গা জান্নাত এটা পাওয়া যায় কি করে কি করলে এটা পাওয়া যাবে তার আমরা একটা বড় দিক আলোচনা করলাম এই দুয়াটা যদি আমরা সকাল সন্ধ্যা পড়ি তাহলে এই জান্নাত পাবো আবু আনহু বলেন রসুল সাল আলহ্লাম বলেছেন যে জান্ন একটা ঘর রয়েছে যে ঘরের বাহির থেকে ভেতর দেখা যায় আর ভিতর থেকে বাহির দেখা যায় তো কোন একজন সাহাবি বললেন লিমান হাজ লিমান হাজেই আল্লাহ রসুল বলেন তো এটা কার জন্য এটা কে পাবে কালার রসুল বললেন মন কালামা যে ব্যক্তি ভাষাকে নরম করল। কর্কশ কঠোর ভাষা দিয়ে জান্নাত পাওয়া যায় না ভাষা নরম হলে জান্নাত পাওয়া যায় এই জন্য আল্লাহ রসুল বলেছেন নরমতা দিয়ে মানুষ জান্নাত লাভ করতে পারে কর্কসতা কঠোরতা দিয়ে জান্নাত লাভ করতে পারে না ও আতামাত অসহায় দুস্থ গরিব মানুষকে খাওয়ার দিলে জান্নাত পাওয়া যায় ওয়াদা নিয়মিত পালন করলে জান্নাত যায়। রাতে আদায় করলে জান্নাত পাওয়া যায় যখন মানুষ ঘুমন্ত এই চারটে কাজ করলে জান্নাত পাওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে কিভাবে জান্নাত পাওয়া যাবে এর একটা সংক্ষিপ্ত সুন্দর বিবরণ পেশ করার চেষ্টা করবো ইনশাল্লা আসসালামু আলাইকুম সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসল্লা সাল আলি ওয়াশাল্লামের সুন্নাতে অভ্যাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন ভিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনা কাল রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেলশন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 আমরা কিভাবে জান্নাত পেতে পারি তার একটা পদঘাট খুঁজছি আমরা অত্র হাদিসে জান্নাত পরচে একটা পথ দেখতে পেলাম তার একটা পথ হচ্ছে নরম ভাষা আর একটা পথ হচ্ছে দুস্থ গরিব এতিম মিসকিনকে খাওয়ানো আর একটা পথ হচ্ছে নিয়মিত শ্যাম পালন করা নিয়মিত শ্যাম বলতে রামজান মাসের ফরজ একটা আছেই এরপরে প্রতি মাসে তিন দিন পালন করলাম বৃহস্পতিবার আর সোমবার পালন করলাম আল্লাহ রসুল বলেছেন যে বৃহস্পতিবার এবং সোমবারে মানুষের আমলকে আল্লাহর দরবারে পেশ করা হয় আর আমার মনটা চাই যে আমার আমলটা যখন আল্লাহ দেখবেন তখন দেখবেন যে আমি শ্যাম আছি শ্যাম অবস্থায় আমি আমার আমলটা আল্লাহর দরবারে পেশ করতে চাই এই আমি বৃহস্পতি এবং সোমবার ভাবে যারা জান্নাত পাবে বাক্যে বললেন যেম রাতে সলাত আদায় করলো যখন মানুষ ঘুমানত এটা হচ্ছে জান্নাত পাওয়ার খুব বড় মাধ্যম রাতে সলাত আদায় করে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হবে একজন সাহাবি বলছেন যে আমি রাত অতিবাহিত করছিলাম রাসুলের সাথে তা নিকটে আমি পানি আল্লাহ রসুল আল্লাহ রসুল বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে কিছু চাও কোন ব্যক্তি কোনো ব্যক্তির উপরে খুশি হলে কিন্তু এই কথা বলে যে তোমার ওপরে আমি খুশি হয়েছি তুমি কিছু চাইতে পারো আমার কাছে তো আল্লাহ রসুল ওই ব্যক্তির পানি দেখে উজুর ব্যবস্থা করা দেখে খুশি হয়েছে এখন আল্লাহ রসুল বলছেন যে তাহলে তুমি কিছু চাও আমার কাছে তখন ব্যক্তি বলছে আল্লাহ জালিক। তুমি এছাড়া অন্যটা চাও তখন সাহাবি বলছেন যে হোয়া যাক আমি এটাই চাই বুঝতে পারিছেন আল্লাহ যে এটা চাইবে ওই ব্যক্তি এটা তিনি খেয়াল করেননি যেমন তিনি বলেছেন যে আমার কাছে কিছু চাও তেমন বলছেন যে আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই তখন আল্লাহ রসুল বলছেন ছাড়া অন্য কিছু চাও তো লোকটা বলছে জি না আমি ওটেই চাই তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি বেশি নফল পড়ে আমাকে দর্শক মন্ডলী জান্নাত কিভাবে পেতে পারি আমরা তার কিছু বিবরণ জানতে চাচ্ছি আমরা তার কিছু বিবরণ পেশ করছি এতে আমরা অবগত হব কিভাবে জান্নাত পাওয়া যায় উসমান রাজি আল্লাহ তালহ বলেন তিনি একদিন সুন্দর করে ওজু করলেন তিনি বলছেন যে আল্লাহ রসুল সুন্দর করে অজু করলেন তারপরে তিনি বললেন কেউ যদি এইভাবে সুন্দর করে ওজু করে করে। ফিহিমা তাতে যদি মনে মনে কথা না বলে তাহলে সে জান্নাতে যাবে সম্মানিত দর্শক মন্ডলী সুন্দর করে অজু করে দূরে কাত সলা করলে জান্নাত পাওয়া যাবে এহাদি সে বোঝা যাচ্ছে এটা তো সহজ যে কোন সময় আমরা সুন্দর করে অজু করে দু লেখা সলাত আদায় করতে পারি যদি সময় নিষিদ্ধ না হয় তবে এখানে একটা কথা আল্লাহ রাসুল বলেছেন যে মনে মনে কিছু বললো না দেখুন আবু হর রাজিয়াল এই কথাটাই বলছেন আবুহরাল রাজিয়াল্লাহ তাল এই কথাটা এইভাবে বলছেন যে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান্তওয়াজা যদি অজু করে সুন্দর করে ওযু করে অসল্লা রাখাত মুনে প্রাণে ভয় ভীতি নিয়ে একনিষ্ঠতার সাথে যদি কাজ সলাত আদায় করে অজাবাত জানা তাহলে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে সে জান্নাত পাবে জান্নাত তার জন্য জরুরি হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী যদি সুন্দর করে অজু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুঁ সলা আদায় করি তাহলে এর বিনিময় জান্নাত এ আমরা জান্নাত পাবো ইনশাল আবু বলেন রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি অজু করলো বললো তাল্লা বলছেন যে জান্নাতের দরজার আটটি দরজার যেকোনো একটি দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে জান্নাতের আটটি দরজার যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশের সুযোগ পাবে তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি ওযু করার পরে আমরা এই দোয়াটা পড়ি তাহলে জান্নাতে যাওয়া আমাদের সহজ হচ্ছে এই আমলের জান্নাতে যেতে পারবো হাবিবাহ বলেছেন যে মানসল্লা সিন্তায় আসার কেউ যদি রাকাত সলাত আদায় করে নফল সলাত আর বা কাবলা জহরে জহরের পূর্বে চার জাননা তার জান্নাতে একটা ঘর ব্যক্তি এই বারো রাকাত নফল সলা আদায় করতে পারবে সে জান্নাতে যাবে তার জন্য জাননাতে ঘর নির্মাণ করা হবে তা আমরা এই ব্যাপারে চেষ্টা করি অবশ্য আল্লাহ কথা বলেছেন যে জোহরের পূর্বে যদি কেউ চার রেখাত পড়তে পারে আর পরে চার রেখাত পড়তে পারে তাহলে তার জাহান্ন হারাম জোহরের আগে পরে এই রাকাত নফল সালাত পড়ে সন্ন্যত পড়েও আমরা জান্ন পেতে পারি রাসুল সাল্লি সাল্লাম এখানে এ কথাই বলছেন আবুহ রায় রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে কেউ যদি মোয়াজের ভাষাগুলিকে গুলিকে হুবাহু বলে যা বলছে হুবাহু তাই সে যদি বলে তার মানে বলল আশাহাদ্রোতা বললো আশাহাদলো আশাহাদসুল শ্রোতা বলল আশাহাদসুল মহেন বললো হোতা বললো আকবর মহিন বললো শ্রোতা বলল্লাহ ইহ বেকাল অন্তর থেকে এই কথাটুকু জরুরি এটুকু থাকলে আমাদের জন্য জানা সহজ হতো তার একজন মোয়াজ আজান দিচ্ছেন আর আমাকে মনে প্রাণে শুনতে হবে অন্তর থেকে সাথে শুনতে হবে এবং উত্তর দিতে হবে আমরা যদি সাথে সাথে এইভাবে উত্তর দিতে তো আল্লাহ রসুল বলেছেন ফাদ খালাহুলনা আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এই কাজের বিনিময়ে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। যাবেন আবদুল ইবনা উমার রাজিয়াল বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে আল্লাহ আল্লাহলা বলছেন কোন ব্যক্তি যখন আজান দিয়ে সলাত আদাই করে তখন আল্লাহ বলেন সে সে আমার দাস ভয় করে, আজান দিয়ে করছে ফাঁদ খাল তোহুল জাননা আমি তাকে জান্নাতে দিলাম আমি তাকে মাফ করে দিলাম আমি তাকে জান্নাতে দিলাম তাহলে বোঝা যাচ্ছে যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আজান দিয়ে করে বিনিময় বিনিময়ে জান্নাতাম একদিন সকালে বেলাল বলছেন বেলাল আল্লাহ আচ্ছা বলতো বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে এই আমলের বিনিময়ে তুমি জান্নাত পাবা বলো তো বেলাল তোমার কি এমন আমল আছে যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী যে আমল করে তুমি জান্নাত পাবা বেলাল আল্লা রামি তো এমন কিছু করি না। তবে কুল্লামা তা অজই তো সল্লাই আমি অজু করি তখনই দুই রেকাত আদায় করি যখন আমি ওযু করি তখনই আমি দূরে কাজ সলা করি এরপরে তিনি বলছেন যে অজু করে দূরে কাজ ছলাত আদায় করলে জান্নাত পাওয়া যায় মাসজিদের ঢোকে দূরে কাজ ছলা আদায় করলে জান্নাত পাওয়া যায় মসজিদের ঢোকে বসে যাওয়ার আসলের বিরোধী আমল বরং ঢোকে দূরে কাজ ছলাত আদায় করলে জান্নাত পাওয়া যাবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেউ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে আল্লাহ যদি তার হজ কবুল করেন তাহলে সে ফিরে আসে একেবারে নিষ্পাপ হয়ে তার মা যেমন তাকে জন্ম দিয়েছিল সেরুকম হয়ে যায় মানুষ যদি বৈধ পয়সা দিয়ে হজ করে তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে জান্নাত পাবে এটা একটা জান্নাতের মাধ্যম এ দিয়ে সে জান্নাত কিনতে পারে আবুহ রায় রাজিয়াল্লাহ তাল বলেন আনুগত্য করতে পারে ওয়াহসানাত লজ্জাই স্থানকে কন্ট্রোলে রাখতে পারে তাহলে জান্নাতের যেকোনো দরজা দিয়ে তার প্রবেশের সুযোগ হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী সারা পৃথিবীর আমি মুসলিম বোন বলছি আপনাদের জন্য জান্নাত আপনার চোখ দেখলে পাপ হয় মুখ দেখলে পাপ হয় হাত দেখলে পাপ হয় পা দেখলে পাপ হয় মাথার চুল দেখলে পাপ হয় আপনার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু সম্মানিত মুসলিম বোন আপনারা নিজেকে কন্ট্রোলে রাখুন চারটা কাজ করুন জান্নাতের যেকোনো দরজা খোলা যেকোনো দরজা খোলা রাসুলসাল বলছেন করুন স্বামীর আনগত্য করুন চার লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখুন যে নাই অন্যায় অবিচারে লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে জান্নাতের কোনো দরজা দিয়ে প্রবেশের সুযোগ হয়ে যাবে সম্মনিত দর্শক মন্ডলী বিশেষভাবে আমি সারা পৃথিবীর মুসলিম বোনকে বলছি যারা আপনারা এই সামনে বসে এইসব বিবরণ শুনছেন এই কথাটা শুনে আরো জনকে বলে দেন যে আল্লাহ নবী বলেছেন যে চারটে জিনিস করলে জান্নাত পাওয়া যাবে এই চারটে করে আপনারা জান্নাত কিনে নেন আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান নীতি অনুযায়ী চলার তোফিক দান করো এবং জান্নাত পর সুযোগ করে দাও আল্লাহমা আমিন এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম রহমতুল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 पाउंड कोड, बारे इमेल कर আমল করলেই তাই যতক্ষণ না আমল এবাদ কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় जारणलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतटदेश